بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে তাফসির জালালাইন থেকে সুরা নিসা আয়াত চুয়াল্লিশ থেকে উনষাট পর্যন্ত তারা যে তোমাদের দুঃশন এটা আমি জানিয়ে দিলাম আর তাদের সঙ্গে তোমাদের আচরণ কেমন হবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম এত কিছু করার পর প্রকৃত পক্ষে ইহুদিদের মধ্যে কিছু আছে এমন যারা কথাকে সস্থান থেকে পরিবর্তন করে ফেলে আমরা আপনার নির্দেশ শুনলাম এবং আমরা আপনার আপনার কথা শুনে নিলাম কিন্তু নির্দেশ অমান্য করল ওয়াসমা গায়ে রামসমাইন ওয়াসমা গায়ে রাইন এই যে ও আসাইনা এটা তারা বলতো এবং ওয়াসমা গায়ে রামসমাইন এটাও তারা বলতো তো আসাইনা বলতো যে এটা তো এটার একটা কেউ কেউ বলেন যে আসাই না এটা তারা স্পষ্ট করে বলতো না এটা তারা মনে মনে বলতো অথবা নিম্নস্বরে বলতো কেউ বলেন যে না আসাইনাটাও তারা বলতো কিন্তু তারা বলতো এটা বোঝাবার জন্য যে আমরা আপনার কথা শুনে নিলাম এবং আপনার কথা যত ফেলাফ কাজ আছে সবগুলো থেকে আমরা ফিরে এলা এটা তারা যেগুলো আছে এগুলোর ব্যাপারে আসাই না কিন্তু তারা আসলে নিয়োগ করতে হলো আসাই না আমরা যেটা তারা নিয়ত করতো সেটা এখানে বলতেছে এই কথাটা বলছো না তারা আসলে বলতো দনুটাই এটাই এই কথা এই তাপসিটাই রাজে যে বলতো দনুটাই যেটাকে সামনে আল্লাহ বলবেন তারা যদি দুটা না বলে একটা বলতো তাহলে তাদের জন্য ভালো আসাই আমরা আপনার কথা শুনে নিলাম এবং আপনার কথার মুখালেপ যা আছে সবগুলো ব্যাপারে আমরা আসাইনা বলতেছি কিন্তু তারা বোঝা হলো এটা আসাই না আমরা ওয়াসমা মুসমাই। তারা যে আপনি আমাদের এই কথাটা শোনেন আপনার কাছে খারাপ লাগে এমন কোন কথা আপনাকে শোনানো হবে না বা না হোক এটা কিন্তু তাদের মতটা ছিল যে আপনি আমাদের আমাদের এই কথাটা আর আপনাকে যেন একদমই না শোনানো হয় আপনি যেন বধির হয়ে যান অথবা আপনি যেন একদম সম্পূর্ণ মারা যান এই পদ্ম এটা ছিল তাদের আসল মানে মনের ইয়ে ইয়েটা এই যে দেখো আসাইনের মধ্যে একটা দুই রকমের অর্থের সম্ভাবনা আছে গায়ের মসমা আইনের মধ্যে দুই রকমের অর্থের সম্ভাবনা আছে এই সামনে গিয়ে আল্লাহ তালা বলবেন তারা যদি সেমিআনা এবং ওয়াসমা এতটুকু বলতো তাহলে ভালো হতো যে সামনে আসতে আপনার শ্রবণ শক্তি যেন নষ্ট হয়ে যায় অথবা যেন সম্পূর্ণ আপনি মারা যান এই শব্দ দিয়ে রসুলকে খেতাব করতে নিষেধ করেছেন এবং দিনের প্রতি তা প্রদর্শন করে মুখ বাকিয়ে জিব্বা বাকিয়ে এবং দিনের প্রতি তাল প্রদর্শন করে তারা এই কথাগুলো বলতো এই যে আল্লাহ বলতেছেন তারা যদি বলতো বদলা আসাই শুধু বলতো যেটার মা একদম পরিষ্কার এটা যদি বলতো বদলায় যদি তারা বলতো অঞ্জুর না আগেই তারা যে সকল কুফুরি করে রেখেছে এগুলোর কারণে আল্লাহ তাদেরকে নিজের রহমত থেকে দূরে সরাই দিছে এই কাজটা করার তৌফিকই সলভ করে দিচ্ছে আবা আদাহিফ্রিম ছুজন যেমন হজর আব্দুল্লাহ সালাম এবং ওনার আরো অনেক সঙ্গী সাথী মুসলমান হয়েছেন এটাই বলবিনা ইয়ুদুল يا ايها الذين اوتوا الكتاب امنوا بما نزلنا من القران مصدقا لما معكم من التوراة من قبل ان نطمس وجوها فنرد فنردها على ادبارها او نلعنهم كما لعن اصحاب السبت وكان امر الله مفعولا তোমরা iman anu aminu bima nazzalna musaddiqan lima ma'akum min at-taurata min qabli an natmisa wujuhan তোমরা ইমান তোমাদের চেহারার অঙ্গগুলোকে গুলোকে মিটিয়ে দেয়া এবং সেগুলোকে পিছন দিকে ফিরিয়ে দেওয়ার পূর্বে কবলের সঙ্গে এগুলো সবটা तर पूर्वे जेमन शनिवारश्लिष्ट व्यक्ति लन कर আমি তাদের এই চেহারাকে পিছের মতো বানিয়ে দেবো একটা পিঠের মতো একটা তক্তা বানিয়ে দেবো পিছন দিকে ফিরিয়ে দেওয়ার অর্থ হলো যে পিছনটা যেমন একদম সমান তাদের চেহারাটাকে একদম সমান বানিয়ে দেব একদম সমান বানায় পিছন আমি তাদেরকে পরিণত করবো আল্লাহ কার্যকর হয়েই থাকে আল্লাহ আজাবটা সবার কাছ থেকে সরাই আসে আজাবটা আসা এটা এই শর্তের সঙ্গে আমার ছিল যে তাদের মধ্যে কেউ ইমান আনবে না কেউই যদি ইমান না আনতো তাহলে সবার উপরে এই আজাবটা নাজির হতো কিন্তু যখন কিছু ইমান নিয়ে আসে। এই আজ তাদের উপর আসে এটা বলতেছে আল্লাহ তো তাদের উপরে এখনো সেই মস্ত এবং এই মাহব এটা করেন তো নাই এটার জবাবে কেউ কেউ বলেনা ওয়াইদান এটা একটা শর্তের সাথে যুক্ত ওয়াঈদ ফলাম্মা আসলামা বাহুম রুফিয়া কেউ মুসলমান হয়েছে তো এটা আজবটা উঠাই নেওয়া আর ওয়াকইলা কেউ বলেন যে না এটা এখনো আছে বহাল তো তারা বলেন কি মাসখুন কবলা কেয়ামি যে এই যে তমসুন যেটা বলা হলো যে চেহারা মিটে যাবে একদম সমান করে ফেলবে এবং আকৃতি বিকৃতি হয়ে যাবে এটা হবে কেয়ামতের পূর্বে হজর ইসা আলী ইসালী নজরুলের সময় এটা কেউ বলে তো এটা এমনি হাদিসের মধ্যে আসছে যে কেয়ামতের যে সকল আলামত আছে তার মধ্যে মাসখুন এক আলামত আছে পূর্বের আয়তের সাথে আয়াতের মুনাসবাত হলো যে পূর্বের আয়াতে তো আদি আহলি কিতাব এর বয়ান হলো তো তারা নিজেরাও তো দেখত বুঝতে পারতেছে তারা নিজেরা স্বীকার করতো যে আমাদের কাজগুলো অন্যায় হইতেছে রসুল আমাদের এই যে রসুলকে না বা সঙ্গে বিভিন্ন ব্যক্তিদেরকে শরিক করা রাজয়ের কে শরিক করতো এগুলো একটা গুণা আর আল্লাহ তালা তো সব গুনায় মাফ করে দেবেন এই একটা আশায় তারা বসেছিল যে এগুলো তো বাহার একটা গুণা সাইয়া আর আল্লাহ তালা তো সব সাইয়া মাফ করবেন তো এখানে আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে তাদের এই এইটা ধারণা এটাকে রদ করতেছেন যে আল্লাহ তাআলা সব গুনাহ माफ করবেন না বলেন শিরক কুফরের গুনাহটা माफ করবেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই উশরাকা বিহ এই আল ইশরাকা বি এখানে শিরক দ্বারা শিরক এবং কুফর দুন রয় উদ্দেশ্য মা দুন যালিকা লিমান ইয়াশা এখানে তো স্পষ্ট করে একবার শিরিকের কথাটা বললো এত ব্যাপারে কেউ কেউ বলেন যে আসলে এখানে শিরিক দেওয়ার উদ্দেশ্যের কথাটা কেন বলল ও যেহেতু এই যখনকারী নাজিল হচ্ছে তখন যারা সামনে মক্কার মশ এবং ইয়ে তারা তারা সবাই হয়। কিন্তু যেমন এমন যেটা স্পষ্ট হয়ে আসছে এটা এই জন্য বলতে হয়েছে যে সেরেক এটা তো অনেক ক্ষেত্রে স্পষ্ট হয় যে আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহর দাঁতের সঙ্গে শরিক করা অথবা আল্লাহ তাল কোন সিফারের সঙ্গে সরিক করা আর কুকুর হলো সেরেক ছাড়াও কুকুরের রজুদ আসতে পারে শেরেক ছাড়াও কুফুরের রজুদ আসতে পারে নওয়াকেজে ইমান যতগুলো সবগুলো এই দুটা জিনিসের ফর্দ শেরেক আর কুফরের ফর্দ তো শেরেকের ফর্দ কম কুফুরের ফর্দটাই বেশি একটা লোক সে মুশেরিক না কিন্তু সে কাফের হতে পারে যেমন আল্লাহ তাল কোন হুকুমকে সে এনকার করলো অথবা আল্লাহ তাঙালার ব্যাপারে কোনো এমন কথা বলল যে কথাটার কারণে সে আর মুমেন্ট রয় নেই আল্লাহর ব্যাপারে বললো রসুলের ব্যাপারে বলল। তাহলে এটা তার কুফুরি এই না ইমানের একটা তো দোটাই এমন শেরিক হোক আর কুফুরি হোক দোনোটাই এমন যে গুণাটা কেউ যদি একবার করে তাহলে তার আগ থেকে যদি ইমান থাকে তাহলে ইমান শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই অবস্থায় সে যদি মারা যায় তাহলে তার মাঘ ফেরাত কখনই ইমান এরপরে কাশ্মীরে রেহমা উল্ল ইমুল হিদিন এটাও এই মজুরি কিতাব তারপরে ইকফারুল মুল হিদিনের মোলাক্ষাস একটা আছে উসুল এ তাকফির ওটাও পড়া যেতে পারে তারপরে আওয়াইদির এ নানা একটা কিতাব আছে আরবি একটু বড় এই জায়গা থেকে তারপরে এই কালিমা এই নামে একটা রেসালা আছে এটা পড়া দিতে পারে তারপরে অনেকগুলো রেসালা আছে আরো কয়েকটা আছে মনে আসতেছে দেখছিলাম নাম ভুলে গেছে এই ইমান এবং ইমান ইমান এবং নিজি ইমান এগুলো নিজেদের ইমানে ভেপাওয়ার জন্য খুব ভালো করে জানা জরুরি এছাড়া আর যত গুনা আছে সবগুলো আল্লাহ মাফ করবেন এই যে কবিরা সগিরা সবগুলো মা দু কাবায়ের সগায়ের সবগুলোই সামিল তো কাবায়ের সগায়ের সবগুলোই আল্লাহ মাফ করতে পারেন তবে এটাকে আল্লাহ তালা আবার মাসিয়াতের সঙ্গে যুক্ত করে দিলেন লিমাই আসা যার জন্য তিনি চাইবেন এটার থেকেই জামার একটা আকিলা যে কেউ যদি কবিরা গুনা করে সেরে করে নাই কবিরা গুনা তার আছে আছে। তাহলে সেখানে এটা হতে পারে একজন ব্যক্তির ব্যাপারে যে আল্লাহ তার কবিরা গুনাফ করে দিলেন কিন্তু সহিরা গুনা মাফ করলেন কারণ মাফ ফেরাতটাকে আল্লাহ তালা এখানে আল্লাহ করলেন মাসিয়তের সাথে অর্থ কারো কারো বেলায় হতে পারে যে তার ব্যাপারে আল্লাহ তালার মাসিয়ত হয় এই জন্য সহিরা রয়ে গেছে আর আরেকজনের ব্যাপারে মসিয়ত হয়েছে তো কবিরিয়াল্লা ছেড়ে দিচ্ছেন যে আল্লা সঙ্গে শরিক করলো সে বিরাট পাপ করলো মহা উন্নয় করলো আলমতার এ যে ইহুদিরা তারা কুফর শিল্পের মধ্যে মোকতলা কিন্তু নিজেদের ব্যাপারে তারা কতটা আশাবাদী না এ যে তারা তাদের এই কথাটা বলতেছে যে দেখো ওই লোকগুলো তারা করতেছে এত অন্যায় কাজ কিন্তু নিজেদেরকে আবার এমন এই করতেছে যে আল্লাহর প্রিয় বান্ধা তারা তাদেরকে মাফ করে দেওয়া হবে জান্নাতে তারা অবশ্যই যাবে তারা ছাড়া কেউ জাননাতে যাবে না গেলো অল্প কয়েকদিন মাত্র এইটা বলতেছে আলম তারা ইউজা লোকদের যারা নিজেদের অথচ অথচ নিজেরা নিজেদেরকে যে পবিত্র বলে ঘোষণা করে এটার কোন তারা নিজেরা নিজেদেরকে যে পবিত্র বলে ঘোষণা করে এটার কোনো করা হবে না এই যে তিনটা শব্দ কারিমে আসছে এর সামান্য এই অর্থ বোঝাবার জন্য তিল্লের মানা বোঝাবার জন্য একটা হলো ফাতিলা একটা হলো নাকিরা একটা হলো তো তিনটার তিন মানা আলাদা আলাদা কিন্তু মোসান হয়ে গেছে দেখো এখানে সংশ্লিষ্ট তিনটা ফাতিল হলো মানে বটা রসি বটে যে ফাতিল বলা হয় খেজুরের বিচির একদম মাঝখানায় পেট্টারের দিকে একটা রশির মতো থাকে দেখছো কিনা এটা ওটাকে বলা হয় ফাতিল আর খেজুরের বিচির উপরে পাতলা সাদা একটা আবরণ থাকে হলো গর্ত করা এই মোর মোরকে ঠোকর দেওয়া এই যে তিনটা শব্দ তিনটা মান ফাতিল হলো ওই খেজুরের বিচির পেটে চিকন রশির মতো চামড়াটা কিসরা আর পিঠের মধ্যে ফেলছেন সেখানে এতে বানে তিনি এরকম করে ফেলছেন এখানে দেখে এরকম একটা কিছু হয়ে গেছে ফাতিল আর মা না বলতেছেন কাদ কদারা তিস খেজুরের বিচির উপরের পাতলা চামড়া পরিমাণ কেসরা দিয়ে তর্জমা করতেছে বলো কিসরা তোমরা পরে দেখে নিও আর কি যে কথাগুলো বাংলায় বললাম এটা ওই হাসিয়া আছে দুইশ ছত্রিশ নাম্বার সাফার নম্বর হাসিয়া আর তিনশো তো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার উনিশ নম্বর হাসিয়া এটা তোমরা পরে দেখে ব্যাপারে কিভাবে মিথ্যা বলে এত অন্যায় কাজ করতেছে তারপরে তারা আশাবাদী যে আল্লাহ মাফ করে দেবে আশরাফ এবং এর মতো আরো যত ইহুদি পন্ডিতরা আছে পন্ডিতদের ব্যাপারে নাজর হয়েছে সামনের যে বদের সত্তর জন কা হয়েছে এই মোহাম্মদ সাল আলিয়া মোকাবেলায় তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো তো যাওয়ার পরে ওই ওখানকার যে আমির আছে বর্তমানে আবু সুফিয়ান সাহেব উনি বললো যে এই তোমাদের সঙ্গে আমরা আজ থাকব তবে একটা নিশ্চয়তা তোমরা আমাদেরকে দাও তোমরাই বলো যে আমাদের দিন এটা সহি না এই মোহাম্মদ যে নতুন দিন পেশ করছে এটা সহি পরে কারণ বললো আচ্ছা তোমাদের দিনটা কি বললো তোমাদেরই দিনটাই ভালো তোমরা মোহাম্মদের দিন তোমরাই সঠিক পথের উপর আসো দেখো রাজনীতির কারণে মিথ্যা বলা এটা কত আগ থেকে শুরু হয়েছে আচ্ছা তুমি বলো কারণ কি জানে না যে সুলতুল্লাহ যে সৈয়দ হকের উপরে আসে যে আর ওর তো পরিষ্কার জানে দেখে দুনিয়ার জন্য দুনিয়ার জন্য দুনিয়ার কিছু সুবিধা পাওয়ার জন্য বাস্তবে যারা মুসলে তাদেরকে বলতেছে মুফসে বাস্তবে যারা মুফসে তাদেরকে বলতেছে আমরা আপনাদের সাথে আছি সবকিছু দমন করতে হবে সন্ত্রাস জঙ্গিবাদ আমরা আপনাদের সাথে আছি এবং এই বদরের যারা বদরের সোহাদা তাদের অবস্থাগুলো গুলো দেখছে কতলাদেরকে তো দেখতে পারেনি ওরা তো ওখানেই পড়েছিল কালিমে বদের মধ্যে না কতগুলো উদ্বুদ্ধ করছে হার মশাল দেখো এখানে একটা জিনিস খেয়াল করো আবু সুফিয়ান তার ভিতরে রসুল সরিষটা ছিল কিন্তু যখন ওই ওই সময় মানে আবু সুফিয়ানের কথাটা তারাই সেইভাবেই আসছে হাতি সেইভাবে বলছিল যে আমরা তো আনপার উমিন আপনারা তো আহলে আহলে কিতাব অথবা আপনারাই বলেন যে মোহাম্মদ শহীদিনের উপরে আসেনা আমরা শহীদিনের উপরে আসে এই আন পড যেহেতু আনপড়ে তারা রসুলের মহারাবান ছিল কিন্তু আসহাব আক্রমণটা করুন ওলামা এত ইয়া আছে সমর্থন আছে আবু সুফিয়ানের সে অন্যায় কাজটা করে যতটা পাপি হবে কারণ আশাদ তার চেয়ে অনেক বেশি হবে না আশাবাদী সমর্থনের কারণে মানে ভিতরে মানসিক ভাবে জাগাইতে হয় শত্রুদের এটা শত্রু আমার মানসিক ভাবে না জাগাইলে দুনিয়ার লোভ দিয়ে কারুদ্ধের ময়দানে আনা যায় এটা কারণ মানে সে দুশ্মন সে আমাদের জন্য ক্ষতিকর এবং সারা মানুষের জন্য ক্ষতিকর এই মানুষগুলো ক্ষতিকর খারাপ এদেরকে আমি যদি মারতে পারি তাহলে সে নিজে বুঝতেছে যে আমার কিছু পূর্ণ হবে এটার কারণে আমি স্বর্গে যেতে পারবো বা ওরা যেটা বলে আর সেখানে যেতে পারবো এই ভিতরের থেকে কারো মানসিকতা না জাগলে যুদ্ধের ময়দান অন্তত নামানো যায় এই জন্য এখন যখন ওলামা সমর্থন পেয়ে গেছে এখন তো ওই সবের আশায় তার ভালো কে নামবে আলাদা করে তাকে জিজ্ঞেস করতো ওদেরই একজনে জিজ্ঞেস করতো যে আপনি যে বললেন যে এই আবু সুফিয়ার দাদির দিনটা নাকি আহদাহা আচ্ছা আপনি কথাটা ঠিক করছেন এটা আপনি আমাকে সত্য করে বলুন তো আচ্ছা বলো যদি কাবিব আসাহ কে আলাদা করে কেউ জিজ্ঞেস সে কি বলতো ঠিক করি না কিন্তু পরের শব্দ আসছে যে পূর্বের জমানের মধ্যে কাদের কে বুঝাইছেন তারা না হলে কারা হুজুর বলছে তারা না হলে কারা আলাম তারা ইলাল যে তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের হিসা দেওয়া হয়েছে তারা তারা প্রতিমা এবং তাগুতের প্রতি সমর্থন করছে প্রতিমা এবং তাগুতের প্রতি সমর্থন প্রকাশ করছে। জীপ্তি ওগুত এটার একটা মানা হলো জিপ্ত এবং তাগুত দুইটা সনামান দুইটা মূর্তি এটা একটা ব্যাখ্যা কেউ বলেন যে জিপ্ত তারা উদ্দেশ্য হলো একটা মূর্তি আর তাগুতার উদ্দেশ্য হল শয়তান যে পিছনে তাগুদের মানা বলছিলাম না যে যত কিছুকে আল্লাহর প্রতিপক্ষ রূপে দাঁড় করানো হয় বা মনে করা হয় সবগুলোই হলো তাগুদ যত কিছুকে আল্লাহর প্রতিপক্ষ রূপে দাঁড় করানো হয় সবগুলি হলো আল্লাহ তাগুদ সামনেও আসতেছে তাগুত এটার একটা মেজদা হলো শুধু শয়তান শতান এটা মোটায় বরং এমন ব্যক্তি প্রতিষ্ঠান সংবিধান যেগুলো আল্লাহর মোকাবেল সবগুলোই তাগুদ আর ইমানের দুটা রোকন তার মধ্যে প্রথম রোকন হলো কুফুর বিদাহুল আর রুকনে সানি হলো ইমান বিল্লাহ তখন পর্যন্ত ইমানের দুই রোক পূর্ণ না হবে ইমান পূর্ণ হবে ويسألون أن يكون قفر بالتابوت مقدم فمن يكفر بالتابوت ويؤمن بالله فقط استمسك بالعروة البثقة فمشور نبي درك الله تعالى ندشت ديسن جناعة ونقد بعثنا في كل أمة الرسولة أنعبد الله وجتني بالتابوت أنعبد الله وجتني بالتابوت تابوتك جات نتبه أن يكون دوتو فان كرتسي ومتشابه فان كرتسي আসলে ওইটা বেশাবি দুধ হবে না আমরা কি সঠিক পথে আছি এরপরে একটু পরে আসে দেখো আমদ নি মোহাম্মদ এরপরে মাঝখানে আমরা কি কাজ করি ভুলা বাইত আমরা আল্লাহ ঘরের অনেক ভালো কাজ আমরা করি তো আমরা ভালো না মোহাম্মদের দিনটা সাহি এটা জিজ্ঞেস করলো যে আমাদের দিনটা সে না মোহাম্মদের দিনটা সেই না আহি এবার নিজেদের কিছু সিফাতো বললো এরপরে চলে গেছে দেখছো কত খারাপ আল্লাহ ঘর আল্লাহর এরিয়া বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেছে সৌদি বাদ দিয়ে কি পাহাড়ের বন্দরে চলে গেছে তো এই যে এইটা তারা যারা জিজ্ঞেস করলো আর তারাও যারা মুমেন তাদের চেয়ে তোমাদের পথ সঠিক আল্লাহ এত আদাওয়াত দেখাচ্ছে কারণটা কি কারণটা হলো যে তারা রসুল সাল আলী নবী এটা তো তারাও মন থেকে মানতো এটা তো এনকার তারা করতো না কিন্তু হুজুর স্বীকার করে না কেন হাসাদের কারণ তাদের ধারণা ছিল যে সব নবী যেহেতু বনী ইসাহ থেকে আসছে নবী আতান বনী থেকে আসার কথা যেহেতু আসে নাই থেকে এটা তাদের বনী বলতেছে যে আল্লাহর রাজত্ব কি তাদের হাতে যে তারা ইচ্ছে মতো এমন হইতো এগুলো এত কিপটা যে কার দিত না আমি মিনাল মুল্ক আল্লাহর রাজত্বের কোন অংশ কি তাদের জন্য আছে। আমনা রাখে নাসিব মিনাল মুলক। রাজত্বের কিছু কি তাদের মালিকানায়। কোন অংশ তাদের দিত না ঠিক আছে তারা চরম পর্যায়ের কারণে তারা নবীর সঙ্গে তিনি নবী হলে থেকে তো বিরত থাকতেন কিন্তু তিনি যে অন্যদের বেশি স্ত্রী রাখতেছেন আল্লাহ তারা বলতেছেন যে নবুয়ালিহাস্লকে দিছেন তিনি তো ইব্রাহিম আলী ইসলামের বংশের একজন আর ইব্রাহিম আলী ইসলামের বংশের মধ্যে তোমরা অস্বীকার করো ইব্রাহিম আলী ইসলামের ছেলে শাখে যদি আমি তো ইব্রাহিমের খানদানে অর্থাৎ ইব্রাহিমের খানদান ইব্রাহিম কে জাদ নি মানে হলে এই নবীর মানে তোমরা কি আছে বিরাট রাজত্ব আমি দিয়েছি হজরত সুলাইমানা আলি ইসলামে এক হাজার ছিল এক হাজার ছিল যে হর্রাও ছিল সংখ্যা এনেছে আমি সেই চামড়ার পরিবর্তে অন্য চামড়া দেবো তখন আমি তাদেরকে পূর্বের চামড়ার পরিবর্তে নতুন চামড়া দেবো বদল না হুম আদা পরিবর্তন করার অর্থ বিআলা যেন তারা শাস্তি আস্বাদন করতে পারে ان الله كان عزيزا لا يعجزه شيء حكيما في خلقه والذين امنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا لهم فيها ازواج مطهره من الحيل وكل قدر وندخلهم ذلا ذليلا 이게 아게 كلما نذكه نار او كلما نذت جلودهم اغون 제 아고네 জালিয়ে পুরে শেষ করে ফেলবে ওটার মুনাসাবাদা সেখানে আয়তের সাথে বলা হয় যে পূর্বে তো ইহুদিদের ইারা করা হল এভাবে আমানত দাঁড়ি রক্ষা করো এবং যদি কারো মাঝে ফায়সলা করো তাহলে ইন্সাফের সাথে ফায়সলা করো এটা দ্বারা ইশারা করা হচ্ছে যে ইহুদিরা এই কাজটা করে না তোমরা কিন্তু সেই করেনার পক্ষে যেও না বরং তোমরা এই কাজটা করো ইহুদিরা আমানত রক্ষা করে না আর তারা যখন ফায়সলা করে তখন তারা ইনসাফের সাথে মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা কিন্তু আমানত এটা যে হকদার যে তার কাছে এবং আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দাও পৌঁছে দাও তোমরা আমানত তার হকদারদের কাছে পৌঁছে দাও আর যখন তোমরা হাতিকত হলো যে আমার ওপর যার যে ধরনের হক রয়েছে তা সেই হকদারদের কাছে সন্তুষ্ট চিত্তে পৌঁছে দেয়া এটা হলো আমানত আমানদের হাতিকত যে কোনো ব্যক্তির উপর যার যে ধরনের যে কোনো হক আছে সেই হকটা ওই ব্যক্তির পর্যন্ত পৌঁছে দেয় বতিমবে খের এটা হলো আমানত আমানত তিন ধরনের এটা হল দেখো বান্দার মহামালা কখনো আল্লাহর সঙ্গে হয় খালেকের সঙ্গে হয় কখনো মখলুকের সঙ্গে হয় কখনো নিজের সঙ্গে হয় আমানত আমানতটা তিন ধরনের হবে আল্লাহ তার পক্ষ থেকে আসা আমানত বান্দার সাথে সংশ্লিষ্ট আমানত আর নিজের সাথে সংশ্লিষ্ট কিছু আমানত আল্লাহর সাথে সংশ্লিষ্ট আমানত হলো আল্লাহ হুকুম হক্লা হেফাজত বান্দার সাথে সংশ্লিষ্ট আমানত হলো বান্দার যত হুকুক আছে সবগুলো হুকুক আদায় করা বান্দার সাথে সংশ্লিষ্ট হক যেগুলো আল্লাহ তাল্লা নির্দেশ সেটা আদায় করা আর সাথে সংশ্লিষ্ট আমানা হলো যে আল্লাহ তারা হুকুম মোতাবেক পরিচালিত করা যেন এই অঙ্গগুলো গুলো নামে যেতে না হয় যেতে পারে মনে রেখা খালেকের সাথে সম্পৃক্ত আমা নাম সাথে আর নিজের নবসের সাথে তার প্রতি আস্থা রাখা হয়েছে আলেহি মিনানকল হকুক যেগুলোর ব্যাপারে তার প্রতি আস্থা রাখা হয়েছে বা যেগুলো তাকে অর্পণ করা হয়েছে যেগুলো তার কাছে অর্পণ করা হয়েছে এই হকুক গুলো হলো আমানত এগুলো যেন সে আদায় করেছে একটা ঘটনা করে। ঘটনাটা হল হাজাবি হলো যখন কাছ থেকে ছিলেন্লাম বসল মক্কায় এলেন এবং চাবিটা দিতে রাতে হয় নাই তখন আলী রবিআ তার কাছ থেকে জোর করে এই কথা বুঝতেছ হুজুর এমকায় আসছেন তাহলে আলিরতী পাঠাইছেন হাজারি তার কাছে চাবি থাকতো আগ থেকে চাবিটা আনার জন্য তো সেই চাবিটা দেয়নি তো সে রসুলসল্লা বলছে আলিরতীলকে শোনাই সে কথাটা কি যে তিনি আল্লাহর রসুল এটা যদি আমার জানা থাকতো আমি যদি এটা মেনে নিতাম তাহলে তো চাবি দিতাম আমি চাবি না চাবিটা দিতে চায়নি প্রথম ওরা আলীরদি জোর করে তার থেকে চাবি নিচ্ছে হাত পরে চাবি নেওয়ার পরে করে ঢুকছেন নামাজ পড়ছেন এরপর পরে কাবাঘর থেকে বের হওয়ার পরে এই আয়ের হয়েছে ওদিক দিয়ে আব্বাস হুজির কাছে বলছেন এই শেখায়াতুল হাজ জমজমের পানি পান করানো হাজিদেরকে এই খেদমতটা তো আমাদের জিম্মায় আছে তা আপনি যদি করে চাবি রাখার এই খেদমতটা আমাদেরকে দেন তাহলে আমরা এই সৌভাগ্য হব। এটা আমাদের চা তখন এই আট হয়ে গেছে এই যে এইভাবে জোর করে আমার কাছ থেকে নিলো এরপরে তো ফেরত দেওয়ার কথা না পরে আলী রবি আল্লাহ এই আয় শোনাইছে যে আল্লাহ তালা এই আট নাজির করছে এই জন্য তুমি এটা পাইলাম তারপর সাথে সাথে মুসলমান এইটা একটু ইশারা করতেছে এটা একটা রেওয়াজ মুসলাম উল্লেখ করলেন তো এই যে যখন সে দিতে চায়নি তখন আলী রবি করে তার কাছে এরপরে আয়াতিল হওয়ার পর এরপরে কথাটা আয়াতির হওয়ার পর আমার রাহু রসুল আলীকে নির্দেশ দিলেন চাবিটা যেন উসমানের কাছে এরপরে হাজে আলী এটা যখন পেশ করছে পরে সে অবাক হয়ে গেছে পরে আলী শোনাই মুসলমান হওয়ার পরে এবার হুজুরেদা তুমি এটা নাও এই খেতমতটা তোমার জিম্মায় থাকলো একদম সবসময়ের জন্য খা আলিদা এই তোমার জিম্মায় থাকলো তোমাদের জিম্মায় সবসময়ের জন্য এই যে এই কথাটা বলে দিল তখন থেকে আজও পর্যন্ত ওই খানদানের মধ্যে চাবিতে আসে হাজাবি খানদান এখানে হয়ে গেছে এরপরে তিনি এরপরে তো মুসলমান হয়ে গেছে তিনি মৃত্যু বরণ করার সময় এই চাবিটা তার ভাই সাইবাকে দিয়ে দিয়েছে এটা পরে তার খানদানের মধ্যে রয়ে গেছে এখনো সাইবা তার আয়াতের মধ্যে জমা আনছে একটা যেটা এখানে উল্লেখ করলেন আরেকটা রেওয়াজ এই আয়াতের তাসির মধ্যে আসে যে তালহা হাজাবি তিনি ফাতে মক্কার সময় মুসলমান হয়েছেন এমন না যেমনটা এমন এই ঘটনার মধ্যে বলা হয়েছে বরং তিনি হুদাইবি সময় হুদাইবি ঘটনা পরেই মুসলমান হয়েছেন হুদাইবিয়ার ঘটনা কিছুদিন পরেন হজরত খালিদ্দিন সঙ্গে একসাথেই দনজন মুসলমান হয়েছেন মদিনায় গিয়ে এরপরে এই ঘটনা এটা স্বাভাবিকভাবে হয়েছে যেটা এখানে উল্লেখ করছে এমন না বরং তিনি এই চাবিটা ওনার কাছেই ছিল আলিয়া যখন ফাতে মক্কার দিন মক্কায় আসেন হুজুর কেশাবাই খুলে দিচ্ছেন এরপরে আব্বাস কথাটা বলছেন যে ক্যামুখ পর্যন্ত তোমাদের খানদানের মধ্যেই থাকে আরেকটা রেয় ওই দ্বিতীয় মানুষের মাঝে ফাইসলা করো ইয়া করলেন উপদেশ তোমাদেরকে দিচ্ছেন সেই উপদেশটা কি রসুলের আনুগত্য করো মিনকুম এবং তোমাদের মধ্যে যারা এই জিম্মাদার তোমাদের মধ্যে যারা জিম্মাদার দায়িত্বশীল তাদের এখানে দেখো। আনুগত্য করতীয় এরপরে আত্ম রসুল ভিন্ন করে আত্মীয়ড় শব্দটা আনা হয়েছে কিন্তু অলিল আমরি মিনকুম এখানে ভিন্ন করে আত্মীয় আনা হয়নি এটা তারা ইশারা করা হয়েছে যে আল্লাহ তালার এটা এটা মুস্তফেল হারিজা উদ্দেশ্য কারা দুইটা ব্যাখ্যা এটা কেউ কেউ বলেন উলিল আমরারা উদ্দেশ্য হলো যারা হুক্কাম শাসক মুসলমানদের যারা শাসক একটা আরেকটা ব্যাখ্যা হলো উলিল আমরাদা উদ্দেশ্য হল ওলামা মুসলমানদের মধ্যে যারা দিনের ব্যাপারে যারা মুসলমানদের উলিল আমার ব্যাপারে যারা মুসলমানদের আল্লাহ আল্লাহ রসুলের এটা আতের অধীন থাকবে কারণ তাদের এত মুস্তাক কোন জরুরি না আমাদের উপরে তাদের এ এজন্য জরুরি যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক তারা আমাদের চালাচ্ছে আমাদের উপরে শাসন কার্য পরিচালনা করছে এ কারণে তাদের এটা হাত জরুরি অর্থাৎ এটা হাত জরুরি ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের হয়ত না বরং তারা যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের মোতাবেক আমাদেরকে মাসলা বলেন এ কারণে তারা কাবের থাক যদি কোন জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের সম্পূর্ণ ফেলা বোঝা যায় মানে যারা বুঝতে পারে যারা বুঝতে পারে তারা যদি বুঝে যে এইস্তাহিদ কিনা একটা ব্যাখ্যা দিচ্ছেন তখন জরবি যখন তারা আল্লাহ আল্লাহ নির্দেশ দেয় এটা যদি তোমরা কোনো ব্যাপারে যদি তোমাদের কোন ব্যাপারে মতো হয় আগের আয়াতের মনাসবত হলো। যে তোমাদেরকে তো বলা হলো যে উলিল আমলের এত করো ভুলাত আর ওলামা যদি কোন ব্যাপারে তোমাদের তানাজু হয় যে কোন একটা ব্যাপারে তোমাদের উলিল দিচ্ছেন কিন্তু তোমাদের কাছে মনে হচ্ছে আরেকটা এইটা হলো তানাজ আমরা মানে তোমাদের হুকামের নির্দেশ দিচ্ছে একটা মনে হচ্ছে তোমাদের ওলামা মুস্তাহিদিন তারা নির্দেশ দিচ্ছে একটা আর তোমাদের কাছে মনে হচ্ছে আরেকটা তাহলে কি করবো তাহলে তাহলে ফারুদ্দুহি ও তাহলে তোমরা কিতাবের দিকে যাও আল্লাহর কিতাবের দিকে যাও এবং সুনার দিকে যাও মানে যদি না যদি আল্লাহ রসুলের এত থাকে তাহলে ঠিক আছে আর এত যদি না হয় তাহলে এটা করবে না এটা কিতাবিহি তাহলে তোমরা তা পেশ করো এটা দূর করার পদ্ধতি হলো যে কোরআন এবং থেকে তোমরা এই সমাধানটা নেবে মানা হলো আনহু আনহুমি আলেহি জমি ফিরতে চলো সাই দিকে ওই যে যেই ব্যাপারটাতে তোমাদের মত দেখা দিয়েছে সেই ব্যাপারটাতে তোমরা সমাধান নাও মিনাল সেই ব্যাপারটাতে তোমরা সমাধান নেবে কিতাব এবং সুন্না থেকে যদি তোমরা আল্লাহ এবং ইয়ম এটা দিয়ে তোমাদের ইমানটা জাগানো হলো তোমরা বাস্তবে যদি হয়ে থাকো তাহলে যদি তানাজু হয় তানাজু হলে অন্ধের মতো তোমাদের গুলারদের পিছনে দৌড়েও না আর বাহ এই চারোটা এখানে ইশারা করা হয়েছে ইশারা করা হয়েছে ইশারা করা হয়েছে আর যদি ব্যক্তি সে ওই নজির দিয়ে পরে মাস্তাটা বের করবে এটার নাম পেয়াস এই কথা বলছো কিনা আহ বলতেছে যেই যে তোমাদেরকে এই সমাধানটা দিলাম এবং পরিণতির দিক দিয়ে উত্তম হুকাম থেকে যদি তোমার তানাজু হয় তাহলে কিতাবুল্লাহ দেখো মধ্যে যদি তাহলে তুমি একজনকে ধরে বসে থাকবো দেখো বুঝে ফেলবে আরও জির আছে না কারোর কাছে ওখানে দেখো ইসমানি সাহেব কি বলতে এটা না প্রথম ফোন বলতেছেন যে উনি এখানে অনুবাদ করছেন তিনি দ্বারা অধিকাংশ তাপসিলবিদের মতে মুসলিম শাসককে বোঝানো হয়েছে যাবতীয় বৈধ বিষয়ে তাদের হুকুম মানাও মুসলিমদের জন্য ফরজ কথাটা খেয়াল করো এটা জরুরি বলতেছি মুসলিম শাসক মুসলিম মা দামা মুসলিমা এই বিষয়টিকে দুভাবে পরিষ্কার করেছে একতো এভাবে যে এখতিয়ার এখতিয়ার ধারীদের আনুগত্য করার হুকুমকে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করার হুকুম দানের পরে উল্লেখ করা হয়েছে एर दा इशारा शासक्य आल्ला मतभेद देखा दे तब से विषय टीके आल्ला रसुलर ऊपर न्यस्त करो अर्थात कुरआन और सुन्नार कष्टी द्वारा जाचाई कर देखो जदिता कुरान सुन्ना परिपंथी है তবে তার আনুগত্য করা যাবে না শাসকদের স্বীকৃত বিধানের পরিপন্থী না হয় তবে তা মান্য করা মুসলিম সাধারণের জন্য ফরজ তাহলে ততক্ষণ পর্যন্ত ফরজ থাকে ততক্ষণ পর্যন্ত সেটা কোরআন এবং শুননার খিলাফ না এবার দেখা যায় মাথা এরপরে আসছে হলো ফর্মাবরদারি করো পায় কি আমার ফার্মা রি ہو اور ان حکام کا রে حکومت سے یہ ہو۔ আহকাম শরিয়ত কো লো মে জারি ও নাফেজ করে মানে হুকামদের এত জরুরি কখন যখন তারা মুসলমান হন এবং রাষ্ট্র পরিচালনার দ্বারা তাদের মকসাদ হলো শরীয়তের হুকুম সাধারণ মানুষের মধ্যে নাফেজ করা اور حکومت سے مقصود یہ ہو کہ احکام شریعت کو لوگوں میں جاری اور نافذ کریں کتاب و سنت کے مطابق لوگوں میں امانت اور عدالت کے ساتھ فیصلہ کریں تو ایسے حکام کی اطاعت واجب ہے اور اگر تم میں اور حکام میں کسی وقت کسی شئی میں باہم نزا اور اختلاف ہو جائے کہ یہ حکم یا یہ فیصلہ اللہ اور اس کے رسول کو موافق ہے یا مخالف রসুল করোতো কে হ্যা জিস কি তুমার খাতির সাথ আদা করো যার যে কোনো হক তোমার উপর সেটাকে মামাল তিন ইনসান কাজ খুব তালা লমে আমি রায়ত হর ইনসান ফর